নার্সিস্ট এই ওয়ার্ল্ডটা বিশ্বব্যাপী শুনে থাকবেন যারা নিজেদেরকে অধিক ভালোবাসেন বা আত্মপ্রেমিক মূলত তাদেরকে নার্সিসিস্ট বলা হয় সকল নামের পেছনে যেমন কোন উৎস বা ঘটনা থাকে ঠিক তেমনি এই নামের পেছনেও রয়েছে তেমনই একটি ঘটনা নার্সিসিস্ট শব্দটি এসেছে গ্রিক মিথোলজির উল্লেখযোগ্য চরিত্র নার্সিসাস থেকে এই নার্সিসাস নিজের শারীরিক রূপ ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন যে তার এই অধিক পরিমাণ আত্মপ্রেম নিজের অন্তিম সমাপ্তি নার্সিসাসের জন্ম হয়েছিল গ্রিক নদীর দেবতা ঘরে। নার্সিসাস এতটাই সুন্দর ছিল যে তার মায়ের মনে হলো যে তার এই পুত্র সন্তান তার অন্য সন্তানদের চেয়ে অধিক সুন্দর তার কাছে এটা মনে হলো যে তিনি কোনো মানুষের মধ্যে এর আগে এমন সৌন্দর্য কখনোই দেখেননি আর তাই নিজের শিশু সন্তান নার্সিসাসের ভবিষ্যৎ জানতে এক অন্ধ ভবিষ্যৎ যার নাম ছিল টাইরেসিয়াস তার স্মরণাপন্ন হয়েছিলেন নার্সিসাসের মা টাইরিসিয়াসের কাছে জানতে চাইলেন কি আছে আমার সন্তানের ভাগ্যে কতদিন সে বাঁচবে প্রশ্নের উত্তরে টাইরিসিয়াস তাকে জবাব দেন যতদিন সে নিজেকে না চিনতে পারবে নার্সিসাসের মা অন্ধ টাইরিসিয়াসের উত্তরটি ঠিক বুঝতে পারলেন না টাইরিসিয়াস তখন প্রতিউত্তরে উত্তরে তাকে বললেন যে সময় হলে ঠিক বুঝতে পারবে নার্সিসাস এতটাই সুন্দর ছিল যে কোনো মানুষের মধ্যে এতটা সৌন্দর্য দেখা যায় না মেয়েরা তার দিকে একবার তাকালে তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায় আর ছেলেরা তার এত সৌন্দর্য দেখে হিংসায় জলে খাক হয়ে যেত চারপাশে নিজের সৌন্দর্যের এত প্রশংসা শুনতে শুনতে প্রচণ্ড অহংকারী হয়ে উঠলেন নার্সিসাস তার মধ্যে এতটাই অহংকার জন্ম নিল যে তিনি কোনো নারীকেই নিজের জন্য উপযুক্ত মনে করতেন না নিজের সমপর্যায়ের কাউকে ভাবতে পারতেন না ের জন্য নার্সিসাসের কোন সঙ্গীও ছিল না যেহেতু নার্সিসাস একজন অসাধারণ শিকারী ছিলেন তাই তিনি কোনো সঙ্গী ছাড়াই শিকারে যেতেন একদিন নার্সিসাস একা একা শিকার করতে বনে গিয়েছিলেন যে শিকারে গিয়েছিলেন সেই বনে আবার বাস করত এক বনপরী যেই বনপরির নাম ছিল ইকো মানে যেটাকে আমরা বাংলায় বলি প্রতিধ্বনি ইকো নিচ থেকে কোনো কথা বলতে পারত না শুধু কেউ জিজ্ঞাসা করলে সেই প্রশ্নের প্রতিধ্বনি ফির দিতে পারতো এই ইন্টারেস্টিং ক্যারেক্টারটিকে নিয়ে আবার একটা গল্প আছে যে এই ইকো আগে প্রচুর কথা বলতে পারত তার এই অধিক বাচালতার জন্য দেবতারা অতিষ্ঠ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে ইকো আর নিজ থেকে কোনো কথা বলতে পারবে না যদি কেউ তার সাথে কথা বলতে আসে তাহলে সে কেবল তার উত্তর প্রতিধ্বনির মাধ্যমে ফিরিয়ে দিতে পারবে এই অভিশাপের কারণে সে একদম সাইলেন্ট হয়ে যায় नार्सिसस जो बदे एका एक हाथ छ इको नार्सिसस के तार मत अनुसरण करते थकेको शुदू नार्सिससर आशेपाशे घुरे बेड़ा जेहेतु से निजेसे कि तई इको चाचल नार्सिसस ना, ताके रेखे किुक मानने बलातेन पवारको नान पदति अवलम्बन करते थकेार्सिसस जो हाँटते हाँटते क्लान একটি ঝর্ণা দেখতে পেয়ে ঝর্ণার পানি পান করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় নার্সিসাস নার্সিসাসডেনলি এরকম একটা শব্দ শুনতে পেয়ে নার্সিসাস একটু ঘাবড়ে যায় এবং সাথে সাথেই জিজ্ঞাসা করে যে ওখানে কে এবং তার এই কথাটাই ইকো তাকে প্রতিধ্বনিতে আবার পাঠিয়ে দেয় মানে সেই প্রশ্নটাই সে শুনতে পায় ওখানে কে ওই সময়টাতে নার্সিসাস যাই বলছিল তাই হচ্ছে মানে তো তখন নার্সিসাস বুঝলো যে কেউ হয়তো অদৃশ্য হয়ে তার সাথে মজা করছে এর মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে নার্সিসাস ঝর্ণাতে তার প্রতিবিম্ব দেখতে পায় মানে অনেকটা হচ্ছে আয়নার মতো পানিতে হচ্ছে সে তার চেহারা দেখে ফেলে এবং সে একদম স্টান্ট হয়ে যায় তখন ইকো সুন্দরী এক কুমারী রূপ নিয়ে নার্সিসাসের সামনে উপস্থিত হয় কিন্তু নার্সিসাস তার রূপে মানে তার নিজের চেহারাতে এতটাই বিমুগ্ধ হয়ে গিয়েছিল যে ইকো আশেপাশে ঘুর ঘুর করছে মানে তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে তার সাথে সক্ষতা করতে চাচ্ছে সেদিকে নার্সিসাসের বিন্দু মাত্র খেয়াল নেই বা মনোযোগ সে পড়ে আছে তার নিজের চেহারা নেই প্রপোজ করে বা মেয়েদেরকে পটানোর চেষ্টা করে সেখানে এই গ্রিক মিথোলজিতে ইকো নার্সিসাসকে কে জন্য বা তাকে প্রেম নিবেদন করার জন্য হোক বা তার সাথে সক্ষতা জন্য হোক যে কোনো উদ্দেশ্যেই হোক তাকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হচ্ছিল মানে তখন নার্সিসাস নিজের চেহারা নিয়ে নিজের সৌন্দর্য নিয়ে এতটাই বিমূর্ত হয়ে গিয়েছিল যে তখন ইকোকে সে পাত্তাই দিচ্ছিল না বিরক্ত হয়ে সে ইকোকে বলেই ফেলে যে আমার যে চেহারা আমার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের কাছে তোমার সৌন্দর্য কিছুই না তুমি তো আমার চেয়ে অনেক কম সুন্দর মানে লাইনটা যদি বর্তমানে কোন স্ক্রিপ্ট রাইটার লিখত তাহলে হয়তো এভাবে লিখত যে আমাকে কিন্তু নার্সিসাস যখন তার নিজের সৌন্দর্যের বড়াই করছিল অহংকার করছিল তখন ইকো অনেক কষ্ট পায় যেহেতু সে কথা বলতে পারত না তাই সে দুঃখে ফেটে পড়ে অভিশাপ দিল নার্সিসাসকে ইকর চলে যাওয়ার পর নার্সিসাস আবার নিজের দু চোখ সেই স্বচ্ছ জলের প্রতিবিম্বের দিকে ফেলল মানে সে গভীর ভাবে নিজেকে দেখছিল তার কাছে এটা মনে হচ্ছিল যে ঝর্নার পানিতে যে প্রতিবিম্ব সে দেখছে সেটা হয়তো অন্য কেউ বা অন্য কেউ হলে হয়তো ভালো হতো একটা সময় সে তার নিজের প্রতিবিম্বের সাথেই কথা বলতে শুরু করল তাকে জিজ্ঞাসা করতে শুরু করল কে তুমি কি করে এত সুন্দর হল প্রতিবিম্বের সৌন্দর্যে সে উন্মাদ হয়ে নিজ হাত দিয়ে সেই প্রতিবিম্বকে ধরতে চায় কিন্তু যখনই সে পানিতে হাত দেয় তখনই হচ্ছে তার চেহারা এলোমেলো হয়ে যায় বা গায়েব হয়ে যায় আর গায়েব হয়ে গেলেই সে একদম এলোমেলো হয়ে যায় মানে সে ওই চেহারাকে দেখার জন্য পাগলাবে শুরু করে দেয় সে এই ঝর্নার ধারায় এসেছিল পানি পান করার উদ্দেশ্যে কিন্তু নিজের সৌন্দর্যের জন্য সে পানি পান করার বিষয়টাই ভুলে যায় পাশাপাশি নিজের ক্ষুধা তৃষ্ণা এসব কিছু বেমানুন ভুলে যায় নার্সিসাস একসময় পরিস্থিতি এরকম হয়ে যায় যে নার্সিসাস প্রতিবিম্বকে ধরার জন্য সে পানিতে ঝাঁপ দেয় ডুবন্ত অবস্থাতেই সে খুঁজতে থাকে সেই প্রতি মূর্তিকে যাকে সে নিজের করে পেতে চায় এরপর এরপর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নার্সিসাসের নীরবৃত্ত যাই আমার কাছে যেটা মনে হয় যে গ্রিক যতগুলো চরিত্রটা আছে সেটা অন্যদের চাইতে একদম আলাদা এটা হয়তো আপনি আমার সাথে একমত হবেন এবং আপনি বলতে পারেন এখানে আইরনি আছে বা অনেক কিছু আছে এই গল্পটার মধ্যে जार जगह स्वीकार कर आयनार सामने दरान तक हम अपनी अः जेटा के खोजार चेष्टा करेंटे गएती বা আপনার দাঁত যদি অন্যরকম হতো হাসিটা যদি অন্যরকম হতো চুনগুলো যদি আর একটু বড় হতো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন যখনই আমরা আয়নাতে দাঁড়াই তখন হয়তো এই জিনিসগুলো আমরা দেখি আবার তো আপনার ক্ষেত্রে যদি কেসটা প্রথম হয় তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন যে আপনি কি এরকম ফিল করেন কিনা মানে নিজের যে লেটেন্সি গুলো আছে বা আপনি নিজে নিজে যেটাকে ফাইন্ড আউট করেছেন যেভাবে আমি বললাম যে আমার চোখ দুটো যদি আরেকটু বড় হতো বা আমার হাসিটা যদি একটু সুন্দর হতো বা আমার দাঁত যদি সোজা হতো তাহলে হয়তো আমার চেহারাটা অন্যরকম মনে হতো বা আমি খুশি হতাম আমার চেহারা দেখে এই ব্যাপারটা আমার কাছে অন্যরকম মনে হয় কারণ যখনই আপনি একটা আয়নার সামনে দাঁড়াবেন আপনি হয়তো নিজেকে সর্বোচ্চ মানে যেভাবে হচ্ছে আপনাকে ভালো দেখায় আপনি হয়তো সেভাবে দাঁড়াবেন এবং দেখার চেষ্টাও করবেন নিজেকে যদি আপনি নিজেকে দেখতে চান আর যদি এরকম হয় যে আপনি কোনো কিছু ঠিক করতে চাচ্ছেন তারা হুরোর মধ্যে আছেন চুল আচরানোর ব্যাপারটা বা চোখে কাজল দেওয়ার ব্যাপার বা লিপস্টিক দেওয়ার ব্যাপার একটা ফুল বডি আয়না যেটাতে আপনি সম্পূর্ণ ভাবে নিজেকে দেখতে পারবেন সেই আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো আপনি অনেক কিছু প্র্যাকটিস করতে পারেন বা অনেক কিছু আপনি হয়তো झालिएुभ मान आयना केम्प्रुवमेंट अनेक हेल्प कर मानते हैं तो जैक अपने चेष्टा करदेश आज আমি আসলে অন্য একটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যেটা আমার কাছে মনে হয় যে আপনার কাছে ভালো লাগবে অথবা আপনি সারপ্রাইজড হবেন আমি আসলে একটা ছোট্ট অসুখ নিয়ে কথা বলতে চাচ্ছি আর এর জন্যই হচ্ছে আপনাদেরকে এতক্ষণ ধরে পাকিয়েছি যারা পেশেন্ট আছে তারা বেশ কিছু সমস্যায় থাকে তবে মূল যে সমস্যায় তারা ভোগে সেটা হচ্ছে গিয়ে যখনই তারা আয়নার সামনে দাঁড়ায় তখন তাদের মনে হয় যে অন্য কিছু বা অন্য কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আপনি হয়তো বুঝেই গেছেন যে এটা একটা সাইকোলজিক্যাল ডিজিজ যেমনটি আমি বলছিলাম যে আমি আসলে ডাক্তার না আমি আসলে ব্যাপারটা আপনাদেরকে খুব ভালো মতো বলতে পারবো না বা বুঝাতে পারবো না যে কেন এই ডিজিজ হয় বা এটা থেকে পরিত্রানের উপায় কি বা যদি কারোর মধ্যে সত্যি সত্যি এরকম কোন ডিজিজ থাকে সে কি করবে তাকে একটাই পরামর্শ আমি সে হচ্ছে তার যত দ্রুত যোগাযোগ করলে হয়তো বেটার হবে এটা আসলে একটা ভয়ঙ্কর ডিজিজ আমার কাছে মনে হয় মানে যত দূর আমি বুঝতে পারছি এটা আসলে প্যারাসেটামল দুই বেলা ওরকম টাইপের অসুখ না এটা একটা মেন্টাল ডিজিজ যদি এরকম যদি এরকম আপনি শুনতে পান তাহলে অবশ্যই তাকে একজন ভালো সাইক্রিস্ট বা সাইকোলজিস্ট দেখানোর চেষ্টা করবেন আমার কাছে মনে হয় সে পরিত্রাণ পাবে বা এটার কোন একটা সুরাহা বের করতে পারবে মানে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে আপনি ধরুন রাতের বেলায় বা দিনে যে কোনো একটা সময় একা সামনে একটা ফুল বডি আয়না, এবং সেই আপনি আপনি অন্য আরেকটা মানুষকে দেখতে পাচ্ছেন যাকে না। সে হয়তো আপনার দিকে তাকিয়ে আছে বা হয়তো আপনার দিকে তাকিয়ে কান্না করছে বা আপনার দিকে তাকিয়ে হাসছে এ বিষয়টা যখন আপনি দেখবেন তখন হয়তো আপনি দ্বিতীয়বার ওই আয়নার সামনে বা কোনো আয়নার সামনে দাঁড়াতে হয়তো আপনি সাহস পাবেন না ব্যাপারটা আমার কাছে কেন যেন মনে হয় যে আপনাদের মধ্যে অনেকেই আছে জানেন না যদিও জানেন এটা আমি আসলে এইভাবে একদম একচিটি এটা বলবো না যে আপনারা কেউ জানেন না আমি জানি এরকম না হয়তো আপনারা জানেন তো আমি আপনাদেরকে এই বিষয়ে মানে আপনি অনেক কিছু সার্চ করে ফেলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যাতে করে বাকি যারা লিসেনার আছে তারা এই ব্যাপারটা জানতে পারে যে আসলে এমটিএস যে ডিজিজটা আছে সেটা আসলে কি কেন হয় এবং এম টিএস রিলেটেড যদি আরো কোনো কিছু আপনি ফাইন্ড আউট করতে পারেন অবশ্যই আপনি আমাদের আজকের মিস্ট্রি নাইন যে পিন্ড পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করুন তো কমেন্ট করতে থাকুন আর আমি ফিরছি একটা ছোট্ট বিরতির পর